ইবনু আব্বাস রদি আলাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাইসাল্লাম একদা সফরে উনিশ দিন পর্যন্ত অবস্থানকালে সালাত কাস্যর করেন সেহেতু আমরাও উনিশ দিনের সফরে থাকলে কাস্যর করি এবং এর চেয়ে অধিক হলে পূর্ণ সালাত আদায় করি